আল্লাহু <todic> সু হই দাদা কহি আ শীলিত سَيُحْسِنُ بَالُهُ وقال رسول الله صلى الله عليه وسلم وقال براء بن العاص رضي الله تعالى عنه ان المرطان امرنا رسول الله صلى الله عليه وسلم بالسبع عياده للمريض واتباع الجنائز وتشميت العاطس ونصر الزعيف وعون المهدوم وإفشار السلام والطراح المقصد رواب البخارين صدق الله العليم العظيم وصدق رحمهم منه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله والله العالمين আব্দুল গুলামী এটা আল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত বান্দাহকে আল্লাহ গোলাম করে স্বীকার করা সবচেয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি সম্মানিত করার একটা কর মুহূর্ত যে সম্মান কোন মানুষটা কথা কোন নদী কোন ফিরিসটাকে ওদের ওই আল্লাহ করিম ওই বিষয়টাকে যে শব্দ দ্বারা আল্লাহ উল্লেখ করেছেন সুরাবণী ইসরা সুরা ইসরাম পরিচিত পনেরো নাম্বার পাড়া একদম প্রথম যে লাইন رب كريم و سبحان الذي اصطاد عبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حكمه في يوم من اياتنا انه هو السميع البصير. الله تعالى بيقول سبحان الطاهر والمحسن سبحانه কারণ হচ্ছে অলৌকিক বিষয় চিন্তায় কিন্তু আল্লাহ তাহারা সেটা করিয়েছে আল্লাহর পক্ষে সব কিছুই সম্ভব ওই সুরত আল্লাহ তাহারা তার পবিত্রতা বর্ণনার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়েছেন যে আল্লাহ অক্ষমতা থেকে পবিত্র আল্লাহ সবকিছু যে মহান তার বান্দাহকে রাতের এক ছোট্ট অংশে ভ্রমণ করিয়েছেন বৈতুল থেকে বৈদ্য মুস পর্যন্ত এই জায়গায় আল্লাহ তের নামটা পর্যন্ত নেন নাই রসুল ও বলেন ব্যবহার করেছেন বোঝা গেল যে আব্দুল আল্লাহর পক্ষ থেকে এই স্বীকৃতি যেটা আমার বাদ্দা সে আমার বন্দুকি করে অথবা ওই বাদ্দাহকে বন্দুকির সুযোগ দেওয়া এই বিষয়গুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমি একটা আয়াত করেছি মোহারি শরীফের বর্ণার একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি সামাজিক কিছু বিষয় কিছু কালচার যেগুরু আস্তে আস্তে আমাদের থেকে উঠে যাচ্ছে নিজেকে মুসলমান হিসেবে দাবি করলেও মুসলমানদের চাতে যা বুঝি আমরা চর্চা করেছেন এবং যেগুলোর মধ্যে আমাদের জন্য দুনিয়া আসরতের কল্যাণ সেই বিশ্ব গুরু আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি এমনকি নিজের সন্তানকেও আস্তে আস্তে ভিন্ন খ্রিস্টার ভিন্ন কালচার তার ওই বাচ্চারা কথাবার্তা চাল চলক কোন পরিস্থিতি আস্তে আস্তে খুব নাজুক হয়ে যাচ্ছে যেটা আমরা অনেকে উপলব্ধি করতে পারছি শিষ্টাচার মতো যে বিষয় এটা ছোটদের থেকে আজকে ওঠেই যাচ্ছে না তারা আগে না কেমন কোন নড়াচড়া করতাম ওটা আদরের একটা অংশ এভাবেই আমরা আদৌ প্রকাশ করে থাকি বাংলাদেশে কথা বলতাম না চুপ থাকতাম আমাদের তো ঘরের এইরকম রীতিও ছিল কেউ কিছু স্বার্থ আত্মীয় স্বজনের বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে মামা বাড়ি ওনাদের বাড়িতে ওখান থেকে গ্রিন সিগন্যাল আসলে তারপরে ধরব না ধরব এগুলো নিয়ে অনেকে হাসি হাসি মতো ওইভাবে আমাদেরকে গড়ে তোলা হয়েছিল বাবা মা যা অথচ এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে এখন সন্তান যা বলে বাবা মা তাই করুটায় এটা আমাদের সন্তান যা বলে আমি তাই করি যখন সন্তানের কোন রক্ষায় কত ভয়ঙ্কর অবস্থা আমি কালো শুনেছি বসু ভাই গরু বড় বাচ্চা চা বাবার কোনো আদৌ গরু তার পছন্দ হয় না গরু বড় গরু আমি গরু বড় বাচ্চা পছন্দ হয় না একশো বেশি দামের গরু সে দেখেছে আমি কেন কম দামের গরু ফেলবো আমরা কেন কম গরু পছন্দ হয় নাই তার মন রক্ষায় বা আরেকটা গরু তুলেছেন ওইটাও পছন্দ হয়নি এদের দিন সকালবেলা সবাই যখন গরু কোরবানি করে বস্তু ঘরে নিয়ে গেছে তখনও তাদের কোরবানি হয় নাই কারণ ছেলে মহাশয়ের উপর থেকে এখনো নামছেন না তিনি ধানদের কোরবানি হবে না বাবাও পেরেছেন বেজার কেন কি সমস্যা বাচ্চাটা না খোঁজ তার গরু পছন্দ হয় নাই হয় এখন সে নামছেই না আজানের একটু পথ বা আরো পর নামাজ হয়ে গেছে ওইটাও হয়তো খাওয়ার আমাদের হাল বাচ্চাদের কাছে আমরা এতটা জিগ্নি হয়ে গেছি এখন তারা আমাদেরকে যেভাবে যেদিকে নিবে আমরা ওইদিকেই তাদের পেছনে পেছনে যাই আর তারা তাদের সামনে আমি এমন এমন জিনিস পেশ করেছি নোংরা যত অলিগলি আছে সব জায়গায় তাদের মিজাজ মস্তিষ্ক নোংরা সিনেমা টিভি সিরিয়াল এগুলো দেখে দেখে দেখে দেখে তাদের মিজাজ মস্তিষ্ক আত্মীয় বিশ্বাস চেতনা এত পচন ধরেছে তার মধ্যে যে তারা আমাদেরকে নিয়ে যায় যে এইদিকে জায়গাগুলো খুব ভালো না এমন পোশাক এর দিকে নিয়ে চায় যে যেখানে মুসলমান এখন সন্তানের মন রক্ষায় আমরা তাই করছি আর সন্তান বড় আহা আমি তার ব্যাপারে রবের হুকুম মানি ওই সন্তান বড় হয়ে আমার ব্যাপারে অল্পের হুকুম মানে সে পাওনা চুকে দেন এই চোখায় চুকানো ভাই আল্লাহ আছে আল্লাহ স্বপ্ন এলাই কিন্তু বলবেন যে আল্লাহ ইন্না বাবা আল্লাহ আমরা আমাদের মুরব্বীদের কথা মেনেছি আমাদের কিরোশ মুরব্বীরা আমাদেরকে যেভাবে পরিচালিত করেছেন আমরা তাই করেছি আমাদের কিরোশ এই দুই কারণে তাদেরকে ডাবল শাস্তি দেয় এক জিম্মদারি আদায় করে নাই আরেক হচ্ছে গুণার পথে ওঠাছে এই দুই গুণার কারণে তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন ডাবর সত্যি দেবেন এবং আপনার লাল ছোট্ট যে শিষ্টাচারের যে কাজগুলো আছে এই ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে আমরা এটা সমাজে প্রভাব ফেলবে খালি আপনার পরিবার না গোটা সমাজে প্রভাব ফেলবে ইনশা এই রকমই একটা হাদিস আপনাদের সামনে পেশ করা হয়েছে আজকে এই হাদিসের মধ্যে হযরত बराহ ইবনে আযিম رضی আল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত বুখারী শরীফের মধ্য হতে এই হাদিস হযরত बराহ ইবনে আযিম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি বিষয় উল্লেখ করেছেন আম্মা এটা তো এখন সমস্ত উঠেই সামাজিকতা রক্ষায় আমরা করি সেটা হচ্ছে রুগীকে দেখতে যাওয়া রুগী দেখতে যাওয়া এটা সমস্ত এখন ওই রুগীকে দেখতে যাই যেটা আমার সাথে আমার স্বার্থ বিষয় এমন যাই নেতাকে দেখতে যায় সমস্যা আচ্ছা এই বিষয়ে কোনো আলোচনা হবে তাহলে এই একটা বিষয় সেটা লাশের পেছনে পেছনে আসা মাসিক পর্যন্ত বা যেখানে জানাজা হবে সেই পর্যন্ত আসা জানাজার নামাজ আদায় করা এটা একটা তিন নাম্বার হচ্ছে কবর পর্যন্ত তার পেছনে পেছনে যাওয়া তিনটা আমল বড় সালি সাল্লাম কে রাতের ব্যাখ্যা চেয়েছেন আল্লাহ সালি সাল্লাম কে রাতের দিয়েছেন পরিমাণ সবাব আল্লাহ তারা একটা কাজের জন্য তার আমল দিয়ে আমরা তো শুধু জান নামাজই বলি অথচ একটু সহজ খুবই সহজ বাকি দুই রাত একই রাত পাইলাম বাকি সহজ জানা যাওয়ার একদম কবরস্থা পর্যন্ত সম্ভব পেছনে পিছনে গেলাম সাথে আসলাম বাসা থেকে এটা হয়তো অনেকের জন্য সম্ভব হবে না জানিনা আমরা পক্ষ থেকে আসছি যাদের পক্ষে সম্ভব তারাই আমি দুইটা গেল তিন নম্বর হচ্ছে হাঁচি কেউ দিয়ে যখন আলহামদুলিল্লাহ করবে তখন তার জবাবে যিনি হাঁচি দিবেন তিনি আলহামদুলিল্লাহ করবেন খুব সুন্দর ব্যবস্থা আসছে আলহামদুলিল্লাহ কেন আল্লাহ শকুর কেন কেন এত আমার শরীর সত্য আছে সব রংগুলো ক্লিয়ার আছে রং অপারেশন করানো হয়েছে কাজ হয় না বহু কষ্ট পাচ্ছে তো ঠিক হাঁচি দিতে পারছি হেপদটা ক্লিয়ার এটা কালের একটা রকম হাকিমুল হোহম্মদ তাদের তান হাঁচিটা দেওয়ার সময় মানুষের চারার অবস্থাটা কি হয় বিকৃত হয়ে যায় কেমন দেখা যায় হ্যাঁ দেওয়ার আগেই একদম হয় সময় হাকিমুল বলে আল্লাহ তালা চাইলে তোমাকে ওই অবস্থায় পারে তোমার হাঁচির পর আল্লাহ এজন্য হাঁচি দিয়ে সাথে সাথে বলা আল্লাহামদুল্লাহ আপনি যখন ওই আওয়াজটা শুনবেন একজন মানুষ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ করেছে সাথে সাথে বলবেন ইয়ল্লাম কাম্ম ব্যবস্থা আল্লাহ আপনার উপর কত সুন্দর ব্যবস্থা আমরা তো মানুষকে এটা আমরা আসল আল্লাহ আল্লাহ রসুল শত্রুর জন্য অবদোয়া করতে চান নাই শত্রুর জন্য দোয়া আমরা আমাদের আপনজনের জন্য দোয়া করবো আল্লাহর আল্লাহর লাল এগুলা পালত পক্ষে বড় বড়টা আগুন করা এর জন্য আল্লাহ রসুল হুকুম করেছেন হাসির জবাবে ইয়াল বলা এর জন্য আল্লাহ রসুল হুকুম করেছেন চার নম্বর দুর্বলদের সহায়তা করা সাহায্য করাপীড়িত মানুষের পাশে দাঁড়ানো সাহায্য করা আমরা পাশে দাঁড়াই তবে নিপীড়িত পক্ষে না জাহিদের পক্ষে যাই বিপক্ষে দাঁড়ায় এটা এই সমাজের জন্য এত ভয়ঙ্কর এক অবস্থা এখন যেখানেই জুলুম হয় তিনি যদি একটু প্রভাবশালী হন বা সেটা এত পরিবার থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত যখনই জুলুম হয় তখন সবাই দর্শক হয়ে যায় কোনো প্রতিবাদ নাই কোনো কথা আর এখন তো আরো খারাপ অবস্থাকে জানেন আমার বড় আশ্চর্য লাগে একজনকে ধরে চার পাঁচজন মানতেছে আমরা যারা আছি তারা যারা দেখলে করেন এই ভিডিও বিভিন্ন এঙ্গেল থেকে ভিডিও গুলো আসছে তার মানে কি মানে হচ্ছে ভিডিও করার মতো অনেকজন লোক অথচ তারা ভিডিও না করে লোকটাকে যায় না রক্ষা পানিতে ডুবে মারা যাচ্ছে এরকম ভিডিও আসছে তাকে রক্ষা না করে আজই বলছে হ্যাঁ জালেমকে সাহায্য করার কথাও আসছে আমরা যেটা করি ওই জন্য সাহায্য করার বিষয়টা তো আমাদের কিনিয়া যে মজলুমের পাশে দাঁড়ায় প্রতিবাদ করলাম প্রতিরোধ করলামিমকে কিন্তু জাহিমের সাহায্য কি করে করবো সাহবাই প্রশ্ন করেছে अल्लाह रसूल सल्लाम जवाब दिए हाँ जालिम के जुलूम करते ना दिए बाधा दिबाद करो जन जारी जुलूम करतेड़े देंड़े दें ना कौती क्षमा चाहिए देना चला छेड़े दें ছাড় দেওয়া অপরাধ করার পাচ্ছি বেশি বেশি এটা আমার জন্য খারাপ আল্লাহ তালা মনে রাখবেন আল্লাহ তালা ছেড়ে দেন আল্লাহ তালা কখনো কখনো ছাড় দেয় কিন্তু আল্লাহ তালা বিভিন্ন অপরাধের জন্য আল্লাহ তাকেও সাহায্য করে তাকে জরুর করতে দিও না তাই সেই বিপদ থেকে বেঁচে যাবে তাকে সাহায্য করা হোক এই এক হচ্ছে সালামের প্রচলন করো এটাই আজকে আলোচনার জন্য কসব ঢায় কিন্তু কসব ভাঙ্গা তার জন্যে মুনাসিব কসব ভেঙ্গে যাওয়া এটা তার জন্যে তো তাকে কসম ভাঙ্গার ব্যাপারে সাহায্য করবে কাফারা যদি তার দিতে হয় যদি সে অক্ষম হয় উৎসাহিত করা যদি তার জন্য মঙ্গল এই সাতটা কাজের হুকুম আল্লাহি সাল্লাম উম্মকে করেছেন বর্ণনা করেছেন আল্লা রসুল হুকুম করেছেন সালামকে ছোড়া দাও ব্যাপক করেন অর্থ ব্যাপক করার কি অর্থ এটার আগে আমাদের জন্য যেটা জরুরি অন্তত ওইটা সুরি কোরআনে কেন আল্লাহ যে হুকুমটা করেছেন যখন তোমাদেরকে সালাম হয় যখন তোমাদেরকে সালাম হয় সে যতটুকু বলেছে তুমি পাল্টা জবাবে বলেহা فحييوا باحسن منها او ردوها جا বলেছে হুবহু তাই বলে দাও অথবা কাছ থেকে উত্তম তুমি একটা শব্দ বাড়িয়ে দাও কিন্তু সেটা তিন শব্দের আলাইকুমুস সালাম ورحمه الله وبركاته সালাম ورحمه আর বরকত এই তিন চার ব্যবহার করা এটা এ সুন্নাহ আলাইকুমুস সালাম ورحمه الله وبركاته কি বলে আমি তো বলতেই পারতেছি চলতেই থাকে এটা সন্ন্যাস ঝিল এটা বিদাহ এটা সুন্নার সেরাম এটা পিতা এটা সরিয়া এক ব্যক্তি আইসা এক শব্দ বলবো রসুল জবাব দিলেন জবাব দিয়ে বললেন দোষ আরেকজন এসে বললেন সালাম আলী কুমার রহমাতুল্লাহ জবাব দিলেন জবাব দিয়ে বললেন বললেন তিনি জিজ্ঞেস করতেন সাহাভায় বুঝে নিতেন এমনটা কেমন তাহলে জবাব দিলেন যে এক শব্দ বলেছে আসসালাম আলাইকুম আল্লাহ যে দুই শব্দ বলেছে আর যে তিন শব্দুল্লাহ এত আল্লাহ তিরিশ শব্দ বললো এত সময় কয়ে আমাদের এত এত সময় নাই সালাম তো দেয় দেখা যায় আর সামাজিক সৃষ্টিমত হইলেও কিনা চিন্তাও থাকে সালাম তো বদা হইলে থাকে না পৃথিবী সালাম আর আমাদের উচ্চারণটা শাম হয় সংক্ষেপ করতে সময় নাই আবার একটা হয় বাচ্চা এখন ভাব নেই আমাদের কি কি যা আর শ্যাম মানে হচ্ছে তোমার হোক মৃত্যু তোমার মৃত্যু হোক ওনা শিক্ষা আপনার মৃত্যু হোক সব বিষয়ে পছন্দ করেন আল্লা রসুল বলেন যে জিনিসের মধ্যে নন্দ্রতা থাকবে আল্লাহ ওই জিনিসকে সুন্দর করে দেন আর যে জিনিস থেকে নন্দ্রতা উঠে যায় সরাই আল্লাহ জিনিসকে বিষয়টাকে দোষী বানায় তার মধ্যে সমস্যা থাকে রূর আচরণের মধ্যে কঠোর উচ্চারণের মধ্যে সমস্যা থাকবে নরম হরম হ্যাঁ এই নরম হওয়ার তালিম কিন্তু পারস্পরিক সম্পর্কের দিদি বিষয় না আবার ভুল বুঝেন না যা আপনারা তাই দিয়ে বিষয় এত বড় হয়ে যান সর্বোচ্চ হবে অন্যায় দেখলে হাতটাকে রুখতে হবে এক জায়গায় অন্যায় দেখছো সেখানে ন্যায় প্রতিষ্ঠা করো হাত দিয়া সরয়া ন্যায় প্রতিষ্ঠা করা লোক কি বলে তাও যদি না পারো অন্তত মুখ দিয়ে বলো তাও পারছো না অন্তত অন্তর ঘৃণা এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল জায়গা অন্তরে ঘৃণা করা আমাদের এখন অন্যায় দেখলে অন্তরেও ঘৃণা লাগে না তাই আমাদের অবস্থাটা কোন জায়গা বলে অন্তর ইমানের দুর্বল জায়গা হচ্ছে অন্তরে ঘৃণা করা যাদের অন্তরে গিনাই জন্মায় না অন্যায় দেখলে শরীরের বিরুদ্ধে কাজ দেখলে অন্তরে যাদের কি মানের অবস্থা আল্লাহরতাম বলেছেন একটা পারস্পরিক বিষয় পারস্পরিক বিষয় তুমি মনে রাখবাই কালামের আলাদা ছিল বিরুদ্ধে খ্রিস্টানদের সাথে মুসিদদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে নরম উল্টে আছে সব বিষয় উল্টে আসা আল্লাহ নাম বলতেছিলাম এটা হচ্ছে সালামের আদর প্রধান নির্দেশ যে সালাম দিবহু যেটা সালাম তার চেয়ে একটা বাড়ায় তিনি একটা বললে আমি দুইটা বললাম তিনি দুইটা বললে আমি তিনটা বললাম কিন্তু তিনি তিনটা বললে আমাকে তিনটাই বলতে হবে কারণ এর চেয়ে শব্দ শব্দ দিলে এটা আসি আল্লাহ রসুল কে সংকুচিত করে ফেলেছি সীমাবদ্ধ করে ফেলেছি সীমাবদ্ধ মানি সীমাবদ্ধ মানি হচ্ছে ছোটটা বড়দেরকে সালাম দিবে মুসুল ইমামকে সালাম দিবে হ্যাঁ যিনি বাহির থেকে এসছেন তিনি যদি বড় হন ওই ঘর যদি কাজের পোয়া হয় বেশি সেই সালাম দিবে বড় ছোটকে সালাম দিবে এই সিস্টেম নাই ছোট বড়কে সালাম দিবে সেটা বয়সে হোক সেটা পজিশনে হোক কষ্টে হোক ছোট যে সে বড়কে সালাম দিবে কর্মী সালাম দিবে নেতা না সালাম নেতারা আমার না সালাম শিক্ষকের আমল না সালাম পীর সাহেবের আমন না সালাম ইমাম সাহেব ফতিম সাহেবের আমল না সালাম বাবা মায়ের আমল না সালাম কার আমল সালাম পিছিদের আমল সালাম ছোটদের আমল সালাম শিশু সন্তানের আমল সালাম ছাত্রের আমল সালাম পুরীদের আমল সালাম মুসলিমের আমল সালাম কর্মীর আমল যা আছে সব নিচু যারা তাদের সালাম তাইলে সালামকে আমি হাস করে বললাম আল্লাহ রসুল বলতেছেন না সালাম মুসলমানের না সালাম মুসলমানের আমল সিস্টেম যখনই বসা আমাদেরকে সালাম দেবে আমি আইসা আপনাদেরকে সালাম দেয়ালাম কি বুঝাইলো সালাম মুসলমানের আমল না যিনি আসছেন তা আমল সে ক্ষতি ভালো সালাম দিই সেই যিনি আসছেন জামায়াতের যে কোনো একজন জবাব দিবে সকলের পক্ষ থেকে জবাব হয়ে যাচ্ছে কিন্তু এখন যদি নেতা আসেন সালাম যিনি আসছেন তিনি দেন না ওই যারা জমা আছে এখানে দল মজলিস তারা সবাই সালাম দেয় বস আসছে সবাই দাঁড়ায় কিচ্ছু ছিল না মানুষ রাজা বাচ্চারা অন্য সকলের উপর এমন কর্তৃত্ব খাটাইতো যে তারা মানুষ না রাজা বাচ্চারা আসলেও সবাই দাঁড়াইয়া যেত বসার কোন অধিকার নাই রাজার সামনে বসে থাকার কোন অধিকার নাই আল্লাহ রসুল সাহায্য করছেন আল্লাহ না আলহামদুলিল্লাহ আল্লাহ তাই দিন ও ধর্মের মনুষ্য দাঁড়িয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এত সুন্দর জীবন অনুগামী আল্লাহ আমাদেরকে বাড়িয়েছেন তেমন করেছেন তা আল্লাহ অনেক কেমন তো আল্লাহ রসুল বলতেছেন আসুম সালামকে ছড়া ছড়ায় একবার কেমনি বলে এক গাছের আলে একজন আসসালাম আলাইকুম গাছ পার হয়ে পাশে আবার দেখা আসসালাম আলাইকুম এটা হচ্ছে সালামকে ছড়ায় একবার একটু আগে দেখা হয়েছে সালাম নিশি ঘুরে আবার দেখা হয়েছে এখন আবার কেমন এটা সালাম ছড়াইয়া দেওয়া সালাম ছড়াই দেওয়া হচ্ছে নামাজের সময় ও ইস্তিন সময় এই সমস্ত জায়গাগুলোতে সালাম না দেওয়া আদমে খেলাফ খেলা মজবুল ব্যক্তিকে সালাম না দেওয়া ডিস্টার্ব ফিল করতে পারেন যদি বাজে কোনো মন্তব্য করে ফেলেন এমন হইতে পারে এমন কোন মন্তব্য করে ফেলেছেন বিরক্ত হয়েছে এই জন্য এমন ভাবে এমন না করা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এমন ব্যক্তিকে দাওয়াত না যিনি দাওয়াত এই মুহূর্তটা দাওয়াত দেওয়ার খুব পরিশ্রমের কাজ করতেছেন বেশ আপনি তাকে দাওয়াত দিলে বাজার থেকে আসতেছি দাঁড়াই হবাহ একটা মাস আলাদা জিজ্ঞেস করলাম মাস আলাদা জিজ্ঞেস করার কি মুহূর্ত গত পরশুর হিটের দিন একজন কেমন বকা দিলাম নিজের কাছে খারাপ না সে কঠিন মুহূর্তে আল্লাহ জেলা একটা মানুষই দেখা যাবে খালি বললাম আল্লাহ আপনি তো আপনার বাড়াই দিনটা রেখে দিয়েছি মানুষের আজব অবস্থা কখন ফোন দিতে হবে কোনো তমিজ নাই কোন তমিজ রাত্রি তিনটা চারটার সময় ফোন দেবে সঙ্গে বিদেশ থেকে ফোন দিছে তুমি বিদেশ থেকে ফোন দিছো ভালো করো ঘুমাও নাই তুমি তো তুমি ঘুমাও ফোন দেওয়া বলবে ঘুমাই গেছে হ্যাঁ বল কি সমস্যা মাছ আরা জিজ্ঞেস করবে মাছ আর জিজ্ঞেস করবেন এখন একটু রাগ বলবে যাবো জিজ্ঞেস তাও এই যে মসজিদের সামনে এই গ্রহণ একজনকে বতাব হুন্ডার মধ্যে বসাতে আমি যাচ্ছি দাঁড়ায় আমি আমি উস্তাদ আপনি সাবে সাবেত হুন্ডায় বসার উস্তাদ দাঁড়ায় কি চমৎকার দৃশ্য সারা জিজ্ঞেস করবেন ভালো কথা আমরা তো এই কাজের জন্য আমরা কবুল করেছেন এটা আমার ইমান সারা জিজ্ঞেস করবেন রাস্তায় ক্রস হচ্ছে ওইখানে দাঁড় করে আমাকে সারা জিজ্ঞেস করবেন পেছন দিনের ডাক দিয়া মা সারা জিজ্ঞেস করবেন তিনটার সময় ফোন দিয়া মা সারা জিজ্ঞেস করবেন ভাই এগুলা বেয়া এগুলা মুস্তাদের সাথে ছাত্রের আচরণ আমাদের শেখা দরকার বোঝা দরকার রাগ করলেও রাগ করলে যাব আমাদের তো রাগ থাকা লাগে না হুজুরের রাগ থাকা লাগে না বাজারে সব হাল ব্যবস্থা আসল থেকে আসবে এগুলো আগেকার উনি যদি রোগী হবেন যে খান আর বাজারে না আগে আমরা মেম্বর থেকে কথা বলবো তুমি যদি ওই কথাগুলো মানতাম তাই তো আর আমার রাসপথে নানতে হয় না তুমি কথাগুলো মান না বলে আমাকে রাস্তায় নানতে হয় মানবি না কে তুমি মানো আমরা এখান থেকে যা বলি খোদ্ থেকে যা বলে মেনে নাও ওইটাও মানবাও হয়ে যাবে আক্রান্ত হয়ে যাবে দিন আক্রান্ত হয়ে যাবে হাজর শফী রহমতুল্লাহ আলহ একটা পথন অর্থ সহজ ভাবে বুঝার জন্যে আলে এই মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ লুফি রহমান আল্লাহ সফরে ছিলেন আল্লাহওয়ালা শূন্য বল তো তারা রেস্টুরেন্টে ওই ফ্লোরের মধ্যে কাপড় বিছায়া রোমার বিছায় সেখানে বসার প্রস্তুতি নিচে নিচে জমিনে বসে খাবেন নিচে বসে খাবেন মুফতি সতী রে দেখেন মুফতির সময় প্রেক্ষাপটে মুফতির কাজ হ্যাঁ হজরত মুস্তি সদীর রহমতুল্লাহ না এখানে ফ্লোরে খাওয়া যাবে চেয়ারে খাওয়া কারণ ফ্লোরে বসে খাওয়া এটা শুনলতেও না যে না খাইলে তুমি কোন হবে সে বুঝবে না সে তোমাকে তিরস্কার করবে মূল্যবী ওই সেকেলে মানুষ খেত খেত গাইলা এই সমস্ত সব তুরু বইলা সে সুন্নতকে অবজ্ঞা করবে তা ইরান চলে যাইতে পারে আরে ভাই তুমি একটা শূন্য যেহেতু যিনি সালাম দিলে বিরক্ত হইতে ব্যস্ত কঠিন কাজের সালাম দিলে বিরক্ত হইতে পারে। এমন কাউকে সালাম না কারণ সালাম দিলে তুমি সালামের বিপক্ষে কথা বলতে আল্লাহ এমনও শব্দ তার দ্বারা বেরো হয়ে যেতে পারে কারণ ভেতরে যিনি আছেন হ্যাঁ আমার বিদিনা আমার সন্তান না কাজের গুয়া কাজের মেয়ে তারাই তো থেকে গেম খুলবেন তো আমার আমি যেহেতু আসছি আমি সালাম পাবো আমি বড় মানুষ আমি ঘরে না আল্লাহ রসুল সালাম সালাম ছড়িয়ে দাও ছড়িয়ে দাও তুই আশায় বসে দেখেন আপনি দিয়ে ঢুকবেন আপনি সালাম দিয়ে বিদায় নেবেন অথবা যিনি সালাম আপনাকে বিদায় দিচ্ছেন তিনিও সালাম দিতে পারেন তিনিও সালাম দিবেন বিদায়ের সময় তিনি সালাম দিতে পারেন জোয়া করতে পারেন কোন সমস্যা নাই ওস্তাদ সাব বসা কোথাও গেছেন শাহজিদ এমন হবে যার কোনদিন অভ্যস্ত হবে এটা হচ্ছে আল্লাহ রসুলের বক্তব্য সালামকে ছড়াই ওপর বিষ নেই আবারও বলে উপর সালাম ছড়াই দেন রিক্সাওয়ালাকে সালাম দিলে আমার রসুল চলে যাবে কারণ আল্লাহ বলেছেন যে কিন্তু আল্লাহর জন্য বিনয় হয় বিনয় হয় আলামহংকারী নেন অহংকারী ব্যক্তি আগে সালাম দিলেন আগে সালাম না দিয়া সালামার আশায় থাকা প্রমাণ করে আপনার ভিতরে কিরির আছে এটা তো ভয়ঙ্কর অপরাধ অহংকার চিন্তা করি মজমা থাকলে তিনি আসছেন তিনি সালাম দিবেন বাহিরে থাকলে তিনি ঘরে ঢুকবেন তিনি সালাম দিবেন ঘরে কেউ না সালাম ঘরে কেউ না থাকলেও সালাম দিয়ে ভুগবো কেন যেন ঘরে থাকলে তাদের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না তাদের দ্বারা যেন আমি ক্ষতিগ্রস্ত না হই এই জন্য সালাম থাকে সালাম দিব হ্যাঁ এই জন্য ব্যক্তি একজন ব্যক্তি একজনকে সালাম দিয়ে কিন্তু আমরা ব্যবহার করি বহু বছর আর সালাম আলী কুম আপনাদের উপর আপনাদের উপর আমরা রহমান হোক এবং অন্যান্য ফিরিস্তারা যারা তাকে হেফা দায়িত্বে আছেন আপনি কোন আমল করছেন সকালবেলা ফিরিস্তারা আপনার হেফা আছে আপনি করছেন ফিরিস্তানা স্বয়তন আপনার হেফা আছে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে বহু ফিরিস্তা আছেন তারা সহজ সালামের অংশ ও ভাই ওই ব্যক্তির সালামের জবাব না দিলে ওই তাকে নিরাপত্তার দায়িত্বে যে ফিরিসারা আছেন তারা তো সালামের জবাবটা ঠিকই দেন বঞ্চিত হবিনা আল্লাহ বাই কি ফায়দা এই বাইবাই এর জায়গায় বলতাম আসালিক আমারও ফায়দা হতো তারও ফাইদা হচ্ছে গুড মর্নিং গুড ইভিনিং বইলেন আপনাকে আর যদি সালাম দিতেন তাইলে আপনি জীবিত এটাও বুঝে যাইবেন সাথে সাথে আপনার আমর নামায় সব তারা আমার নামায় সওয়াল ফিরিশ তারা দোয়া করতেছেন আপনি এক বমি এর দোয়া করতেছেন ফিরিস তারা আপনার মানুষের পর্যন্ত দোয়া করতেছেন আল্লাহ তালা তো সির কর